আমরা আলোচনা করেছিলাম ইমাম আবু জাফর তহাবি রহমতুল রচিত বয়ান আকিদার বর্ণনা এই ছোট্ট গ্রন্থটি নিয়ে এই গ্রন্থটি আমাদের সবাই আকিদা তহাবিলাম পরিচিত এই গ্রন্থটির বিভিন্ন অংশ নিয়ে আমরা পূর্বী বিভিন্ন পর্বে আলোচনা করেছি ইমাম আবুজাহত রহমতুল্লাহ আলাই এই পর্বে বলছিলেন যে ওয়াল হক এবং হক হকর্ত হল সত্য এবং যথার্থ এবং তা রয়েছে তা বাস্তবতা রয়েছে এবং সেটা তিনি সাব্যস্ত করছেন যে একজন আহলত জামাতের আকিদে যে বিশ্বাসী হবেন তাকে অবশ্যই বিশ্বাস করতে হবে যে আরশ এবং কুরসি দুটাই হক আজকে আমরা আলোচনা করব আর সব কুসির আলোচনা তিনি কেন করলেন এবং কি জন্য করছেন প্রথমত আমরা গত পর্বে যে আলোচনা করেছি তার ধারাবাহিকতা রক্ষার্থে বলছি যে আল্লাহত আমাদের সাথে পরিচিত হয়েছেন তার নাম এবং গুণের মাধ্যমে নাম এবং গুণাবলীর মাধ্যমে আল্লাহ তালা দুনিয়াতে পৃথিবীতে তিনটি জিনিসে রয়েছে আল্লাহর নাম গুণাবলীর পরে পৃথিবীতে যা রয়েছে তা সবই আল্লাহতালার সৃষ্ট জিনিস এর বাইরে এই এই দুনিয়ার বাইরে যে অংশ যে তাতে কিছু জিনিস আল্লাহ আল্লাহতালা সৃষ্টি করেছেন তার মধ্যে একটা হচ্ছে আর্স এবং কুর্সি মানুষের সাথে সংশ্লিষ্ট প্রথম সৃষ্টি হচ্ছে কালাম আর আল্লাহ তালার সাথে সংশ্লিষ্ট প্রথম সৃষ্টি হচ্ছেন আর্ট এবং কুসি এই বিষয়গুলো আমাদের জানা দরকার এই জন্য যে আল্লাহ তালার মহাত্ম সম্পর্কে জানতে হলে আর্টস এবং কুসি সম্পর্কে আমাদের জানতে হবে কোরআনে করিম আল্লাহ আলোচনা করেছেন রসুল্লাহ আলোচনা করেছেন কোরআনে করিমে আর্সের বিভিন্ন বর্ণনা এসেছে বিভিন্ন কুর্সি বর্ণনা কোরআনে করিমে আসছে হাদিসেও আসছে আমরা যদি এই আর্স এবং কুরসি সম্পর্কে জানতে পারি তা আল্লাহ তাল মাহাত্ম প্রকাশ পাবে এবং আল্লাহ তাল নাম এবং গুণের ব্যাপারে আমরা সুস্পষ্ট ধারণা পেতে পারব এবং আমরা বুঝতে পারব যে আল্লাহ তাহলে কত মহান তিনি কত মহৎ তিনি এবং তিনি তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা কত ছোট কত ক্ষুদ্র কত নগণ্য এটা আমাদের কাছে প্রকাশ পাবে প্রথমে আমরা আরস এবং কুরসির বিষয়টি জানতে চাই আরসের অর্থ অর্থ হচ্ছে আর শব্দ অর্থ হচ্ছে যে কোনো জিনিস উপর হয় যেটা উপরে উপরে থাকে সেটা আরস হয় যেমন বলা হয় তাকে যে আরশুল বাইত ঘরের উপর রংশ যেমন আরিশ বলা হয় যে উপরে যেটা আমাদের যে কোমড়ার বা যেগুলো লাউর উপরে যে এটা দেয়া হয় যেটার উপরে সাধারণত লাউ বে বেয়ে বেড়ায় সে বা লাউর গাছ বেয়ে বেড়ায় সেটাকে বলে আড়িস এভাবে আরিশ বলা হয় উঁচু কিছু জায়গাকে আড়িশ বলা হয় তো এই হিসাবে আরস্য এবং কুরসি আরশের প্রথমে আমরা আরশে আলোচনা আসে আর্স অর্থ কী আরো এই ভাষায় আরসের বিভিন্ন অর্থ রয়েছে তার মধ্যে একটি আর্ষ হচ্ছে সারিরুল মালিক বাদশাহ যে বিশ্বানায় চৌকিতে বসে সেটা নাম হলো সেই চৌকিটা নাম হলো আর্শ এটা বলা হয় এটা আর আল্লা তালা কোরআন করিমে এই আরশের শব্দটি ব্যবহার করেছেন মালিকা তুসাবা জন্য তিনি বলেছেন সেখানে বলেছেন যে হুদুদ এসে বলল ইয়াকে সুলাইমানকে ইন্নি ওয়ুম তিক আমি একটি হুদু দেশে বললো যে আমি একটি মহিলাকে পেয়েছি যে সে মানুষের রাজত্ব করছে তাকে সবকিছু দেওয়া হয়েছে এবং তার রয়েছে একটি বিরাট আরস সে আরসের অর্থ সবাই বলেছেন যে এটা হচ্ছে স্যারিউল মালিক বা রাজা বা বাচ্চা যেখানে বসে সেটা নাম আরস সেটা একটা চৌকির মতো সেটাতে তারা বসে সাধারণত দেশ শাসন করে থাকে সেই হিসাবে রয়েছে অনুরূপভাবে কোন কিছু উপর বোঝানোর জন্য আরশ্রের শব্দটি ব্যবহৃত হয়েছে কোরআনে কারিমে যেমন কোরআন কারিম বলা হয়েছে যে ওই কোন ভেঙ্গে পড়ে আছে উপরগুলো নিচে পড়ে আছে যেমন আল্লাহ তালা কোরআন করিম অন্য জায়গাতে বলেছেন ফজা আল্না আলিয়া সাফিলাহা উপর অংশ নিচে ফেলে দিয়েছেন সেভাবে কোন উপরের অংশকে আরশ্রে ব্যবহৃত হওয়া এটা আরবি ভাষায় প্রচলিত প্রচলন রয়েছে আবার আর শব্দের আরেক অর্থ হচ্ছে গাছটা গড় পড়ে আছে যেগুলোর উপরে ঘর দাঁড়িয়ে থাকে সেটা ভেঙ্গে গেছে এটাকে বলে রুকন কে আর বলা হয়েছে কোরআনকারিম অনুরূপ আর আরেক অর্থ রাজত্ব আছে আর ওই ভাষায় আর আরেক অর্থ আছে যে যার মাধ্যমে आर्स एस आल्लाटार की अर्थ से आलोचना करते चाहिए बोला सरई परिभाषा आर्स की सरई परिभाषा बेपारे विभिन्न जगह आर्स एस मध्य সল্পে সালেহীন যে অর্থে আরশে ব্যবহার করেছেন তা হচ্ছে যেখানে বলে আমরা সাধারণত বাংলা ভাষায় এরকম বাংলা অর্থ বুঝি আমরা তার ধরন পরিপূর্ণভাবে আমাদের বুঝে আসে না কোরআন এবং সুনায় যা এসেছে সেটাই শুধু আমরা বর্ণনা করতে পারি এর চেয়ে বেশি আমরা কোনো কিছু বাড়িয়ে বলতে পারবো না কোরআনে করিম আল্লাহ তালা বলেছেন আরশ্য সম্পর্কে ওতারাল মালা ইকা হাফিন হাউলির আরশে আর আপনি দেখতে পাবেন যে তারা আর তফসির ইবনা আব্বাস থেকে এসেছে এবং সেই তফসির শুদ্ধি করেছেন শুধু গ্রহণযোগ্য তফসির অনুরূপ ভাবে কোরআনে করিম আল্লাহ বলেছেন জুল আর শুলকির আলম আলাদিহীল আর সর আর তফসির করেছেন ইমাম তবে রহমতুল্লা আলাই যে আর জু শরীরাহু যে এমন শরীর যে শরীর তার সব কিছু ঘিরে আছে এমন একটি বিরাট শরীর এমন বড় একটি চৌকি সেটা সম্পর্কে আল্লাহ বলছেন জুল আস তিনি সেটার মালিক আর সেই অর্থটি ইমামাকির রহমতুল্লাহ আলহি বর্ণনা করেছেন এবং এটাই হচ্ছে বিখ্যাত অর্থ এবং এটা ইমাম জাহাবীর রহমতুল্লাহ আলাই সহ বড় বড় আলেমরা এই অর্থটি বর্ণনা করেছেন যে তা হচ্ছে স্যারির স্যার অর্থ হলো একটি চৌকি আর শেয়া করতে হল চৌকির মতো বা বড় যেটাকে আমরা বলি খাট খাট হিসাবে বাংলা ভাষায় ব্যবহার করে খাট নামে কিন্তু আল্লাহর জন্য সেই অর্থটি আসবে কিন্তু সেটা ধরণ আমরা নির্ধারণ করতে পারব না তো ধরনের মধ্যে যা এসেছে সেটা আমরা বলতে পারব। ধরনের মধ্যে আসছে এরকম যে হাদিসে এসেছে যে দু কয়েম দু কয়েম অর্থাৎ তাতে রয়েছে তার রয়েছে একটি পায়া তার পায়া রয়েছে আরশের পায়া রয়েছে কোরআনে কেরিমে আল্লাহ বলে সেদিন আল্লাহ আটজন এদের বহন করার থেকে বোঝা যাচ্ছে যে সেখানে কিছু কাওয়ায়ম রয়েছে বা সেখানে কিছু খুঁটি রয়েছে আরশের খুঁটি রয়েছে হাদিসে দেখা যায় যে আরশের খুঁটি এসেছে হাদিসে স্পষ্ট এক হাদি শেষ রসুল্লাহ বলেছেন কেমতের দিন মানুষ সবাই বেহোস হবে আকুণিকাগ্রত হবাই তখন আশ্চর্য আমি দেখতে পাবো যে মুসা আলাহিসামকে তিনি খুঁটি ধরে আছেন ফালাহ আদরি আবলি আমা সুর আমি জানি না তিনি কি আমার আগেই তিনি হুঁশে এসেছেন নাকি তিনি দুনিয়াতে তার উপর যে বেহস হয়েছিলেন সেটার কারণে তিনি আখে হননি আর সবাই বেহস হয়েছে উনি আমি জানি না আমরা হাদিস থেকে এটা পাইলাম যে সালাতাম আরশের কায়মা ধরে থাকবেন আরশের একটি আরশের একটি খুঁটি ধরে তিনি থাকবেন তিনি মানুষ যখন হুঁস হবে তখন তিনি সেটা দেখতে পাবেন তারা বোঝা গেল সবাই দেখতে পাবে যে তিনি আর সের কায়মা আর একটি খুঁটি ধরে আছেন তাহলে বোঝা গেল যে আরশের খুঁটি রয়েছে অনুরূপ ভাবে আরবেন তিনি মহান আরশের রব আর রব হওয়ার বোঝা গেল যে আর হচ্ছে সৃষ্ট আর সৃষ্ট করেছেন আল্লাহ তালা কোরআন আল্লাহ তালা সেটা উল্লেখ করেছেন সেই হিসাবে আর্শ একটি মখলুক এবং সৃষ্ট জিনিস আবার এই আরশ যারা বহন করে তারা আল্লাহ আল্লাহ তালার প্রশংসা করা এবং তার আবাদত করার নির্দেশ তাদেরকে দেওয়া হয়েছে আরশা ওমান হাউলা ইউসবদুল হবহিম ইয়াহমিল আরশা যেহেতু বলেছে আরশও বহন করেন ওমান হাউলাহু এবং তার আর চারপাশে যারা আছে ইসাফ বেহন হমদুল হাবিম তারা তাদের রবের প্রশংসা করছে তাদের রবের সব সম্ভ্রমপূর্ণ প্রশংসা তারা আদায় করছে অন্য আল্লাহ তালা বলছেন তারা আর্শ বহন করছে সবই বুঝা যাচ্ছে যে আরশ যে যারা আর্শ বহন করে তারাও মাখলুক এবং তারা আল্লাহ তালার প্রশংসা করছে আল্লাহ তালা ব্যবহার তারা লিপ্ত রয়েছে অনুরূপভাবে হাদিস তারা আরও দেখা যায় যে আরশ হচ্ছে সবচেয়ে সর্ব উপর সৃষ্টি सब चे बृथिवी समस्त सृष्टिक मत नीचे जरा आचे जास्तीीर्ण भूमि फेले रखा विस्तीर्ण भूमि फेले रखा मुद्रार मत तर कब्बा हिसे तरह যেন একটি গম্বুজ হিসেবে আরসো রয়েছে তারপর গম্বুজ হিসেবে আরশ রয়েছে এটাও বিভিন্ন হাদিস দ্বারা আমাদের কাছে প্রমাণিত হয় হাদিস্লাম বলেছেন ইজা আল তুমুল্লাহ ফা আলহুল ফেরদাউস যখন তোমরা আল্লাহর কাছে কোন জান্নাত চাইবে তখন তাকে ফেরদাউস চাইবে তার কাছে কাফা কারণ এটা হচ্ছে জান্নাতের মধ্যমণি এবং আলাহ এবং তার উপরে সর্ব উপরে সর্বাতফা রহমান তার উপরে রয়েছে রহমানের রহমানের এ থেকে জান এ থেকে জান্নাতের যাবতীয় নহর সমূহ প্রবাহিত হয় এ দ্বারা বোঝা গেল যে আরশ আসলে সমস্ত সৃষ্টির উপরে রয়েছে এবং আরশো সমস্ত সৃষ্টির উপরে যেন গম্বুজের মতো তার রয়েছে বিভিন্ন খুঁটি এবং সেই খুঁটিগুলো বহন করে আসে ফেরেস তারা এটাই কোরআন এবং হাদিস যারা আমরা পাই এটা আমাদেরকে যেভাবে আসছে সেভাবে আমাদেরকে বিশ্বাস করতে হবে সেভাবে আমাদেরকে বিশ্বাস করতে হবে এই হাদিসের সমর্থনে আমরা একটি হাদিস পাই যা ইবনায়বির সাহেব তার কিতাবের আর্সে বর্ণনা করেছেন ইবনায় ইবান তার সহিতে বর্ণনা করেছেন অনুরূপভাবে আবু নয় হাইলিয়া এবং হাকি তার করেছেন তাতে এসেছে সবচেয়ে বড় কোন জিনিস নাজিল হয়েছে সেটা আমাকে বলেন তিনি বললেন আয়াতুল কুরসি আয়াতুল কুরসি এটা হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় আয়াত এটা নাজিল হয়েছে সুম্মকাল তারপর বলেন ইয়া আবাদার মাসা মা কুর্সি হে আবুজার সাত আসমান যেন কুর্সির সামনে রকম তোমাকে বলছে সেটা হচ্ছে কাতিম ফালাত ভূমিতে মুদ্রার মত একটি মুদ্রার মতো ফেলে রাখা আর হালাকা ঠিক আরশ কুর্সির তুলনায় ওইরকম বড় যে রকম আরশের রকম কুর্সির তুলনায় ফেলে রাখা বিস্তীর্ণ ভূমিটা যত বড় অর্থাৎ যেভাবে বিস্তীর্ণ ভূমিটা আর কুরসির চেয়েও বড় সেভাবে আরশো সেভাবে বেশি বড় সেভাবে অনেক বেশি বড় এটাই আল্লাহ তালা তার রসুলকে এটা জানিয়েছেন যে ওয়াসায় কুরসি হুস কুরসির ব্যাপারটা তিনি জানিয়েছেন আমরা এখন আরসে আলোচনা আসছি সে হিসাবে কুর্সি আলোচনা সে আমরা আর একটু পরে করবো সেখানে আমরা আরশে আলোচনা দেখতে পাই যে আর প্রকাণ্ড সৃষ্টি এবং আল্লাহ আল্লাহতালার সেটাই প্রথম সৃষ্টি এটা হচ্ছে বিশুদ্ধ মত বিশুদ্ধ মতে প্রথম সৃষ্টি হচ্ছে প্রথম সৃষ্টি হচ্ছে কারণ কোরআনে করিমের আরস্যের কথা আল্লাহ বিশেষভাবে জিজ্ঞাসা করলেন রসুল প্রথম কি জিনিস রয়েছে তখন রসুল্লাহ সাল্লা বললেন কান্লাহুকলাহ আল্লাহ তালা ছিলেন তার আগে কোনো কিছু ছিল না তার ছিল। पानी आर्स पानी आर्स पानी रही स्वीकार करतेश रही हाँ हाँड़ी आठ बर्तमान कतभेद आर्तमान चार टर्णा दे सह ग्राम चार बर्णा क्योंकि हाँ आठ जन बहन कर এসেছে কিন্তু চারটি রয়েছে এটা বিভিন্ন বর্ণা বিভিন্ন খুঁটি রয়েছে চারটি তার পায়া রয়েছে এটা বিভিন্ন বর্ণা দ্বারা সাব্যস্ত হয়েছে তাহলে বোঝা গেল যে আরশ হচ্ছে প্রকাণ্ড সৃষ্টি আর এই আরসের সামনে কুর্সি ফেলে রাখা বিস্তীর্ণ ভূমিতে একটা ছোট আংটের মতো যেমন কুরসিটা তেমনি ভাবে আরশে আরশের তুলনায় কুরসি অনেক ছোট এই আরশের তুলনায় কুরসি অনেক ছোট আর সি হচ্ছে আরশ্য হচ্ছে প্রকান্ড সৃষ্টি আমাদের স্পষ্ট ভাবে জানতে পারলাম আরশের দ্বিতীয় আল্লাহ বলছেন আল্লাহ তালা আসমান এবং জমিন সৃষ্টি করেছেন ছয় দিনে তারপর তিনি আরশের উঠেছেন ইউশি নাহার তিনি রাত দিন রাতে ঢেকে দেন দিনকে রাত ঢেকে দেন সেটা তিনি উল্লেখ করেছেন তবে আরস তিনি আরশের উপর উঠেছেন আল্লাহ তালা তিনি উল্লেখ করেছেন আরশের কথা অনুরূপে আরশো আল্লাহ তোরণ করিম বলেছেন ফাইন তাকুল হাসবি আল্লাহ আলহ তািম যদি তারা মুখ ফিরিয়ে নেয় বলুন আল্লাহ আমার জন্য যথেষ্ট তিনি বেড়ে তার সত্য ইলাহ নেই আর তার আমি ভরসা করলাম ওহ আরবুল আর শিলাউদ্দিম তিনি মহান আরশের রব আবার তিনি আল্লাহ তালা অন্য আয়তে বলছেন বিভিন্ন আয়তে উল্লেখ করেছেন তার মধ্যে তিনি যে সমস্ত আয়তে তা উল্লেখ করেছেন তাতে হচ্ছে সুরা আয়াফের সুরা তবের একশো নম্বর আয়াত সুরা ইউনসের তিন সুরা হুদের সাত এবং সুরাহ রাজ দুই আবার সুরা ইসরার বিয়াল্লিশ নম্বর আয়াতে তিনি উল্লেখ করেছেন আবার বিভিন্ন জায়গাতে তিনি বলেন তিনি আবু সাহিদ আদিআল থেকে বর্ণিত তিনি বলেন বাইন রসুল্লাহাম বসা ছিলেন هي ابو القاسم ضرب وجهي رجل من اصحابك اپنا সাদেরমতে একজন আমার গারে চপ চড় মেরেছে কফা কালমান রাসূল বলতেন কে رجل قال رجل من انصار তিনি বললেন যে এক قال ادروহু তখন লোকটিকে আনা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে قال سمعته بالسوق يحلف باليحلف والذي اصطفى موسى على البشر جي... আমি শুনেছি তাকে বাজারে শপথ করতে যে যাকে আল্লাহ যে আল্লাহ তুষের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন তা শপথ করে বলছি এ কথা তিনি বলেছেন সেই আমি তাকে চড় কারণ আপনি হচ্ছেন সবচেয়ে সবার চেয়ে বেশি শ্রেষ্ঠ এটা আমরা বিশ্বাস করি সেজন্য জন্য আমি তাকে চড় মেরেছি রসুল্লাহাম তখন বললেন যে না এটা করিও না তোমরা বরং আমি জানি না যখন মানুষ বেহস হবে বেহস হবার মুস যখন হবে তখন সর্বপ্রথম যখন হুঁসে আসবে মানুষ দেখতে পাবো আমি তিনি আরসের একটি পায়া ধরে আছেন আমি জানি না তাকে কি দুনিয়ার বুকে বেহস হয়েছেন সেটার কারণে তাকে বেহস নাকি তিনি হুঁশ আমার আগে হুঁশে ফিরে এসেছেন সেই জিনিসটি আমি জানি না সেই জন্য তোমরা আমাকে কারো শ্রেষ্ঠত্ব দিও না এটা হচ্ছে রসুল্লাহাম নিজের বিনয় প্রকাশ এবং যেন একে অপরের বিরুদ্ধে শ্রেষ্ঠত্ব দিয়ে হিংসা হানানি তৈরি না করা হয় রসুল্লাহাম তা চেয়েছেন নতুবা রসুল্লা সমস্ত বনিয় আদমের মধ্যে তিনি শ্রেষ্ঠ মানুষ এবং সমস্ত নবীদের তিনি বলেছেন আনা সৈয়দ আদমআর আমি অহংকার করে বলছি না সমস্ত বনিয় আদমের আমি সর্দার আমরা ইশা আল্লাহ উপরে বিস্তারিত আরও আলোচনা করো পরবর্তী পর্বে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ও সালাম আলাইকুম আরহামাক